الحمد لله وكفى والسلام على عباده الذين اشطفى أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم شمانة ستمندلي الله رباندغان السلام عليكم ورحمة الله وبركاته আজকে আপনাদের সামনে উত্তম চরিত্র সম্পর্কীয় আলোচনা পেশ করার আশা ব্যক্ত করছি যদি কিনা আল্লাহ সুবাহানা হুয়া তাহলে তাহ দান করেন উত্তম চরিত্র উত্তম আচরণ উত্তম ব্যবহার চারিত্রিক এই গুণাবুলি থাকা সকলেরই কাম্য আমরা সকল ক্ষেত্রে অপরের কাছে উত্তম চরিত্র কামনা করি এবং নিজের মধ্যে উত্তম চরিত্রগুলো আসক এটা কামনা করি আর বাস্তব ক্ষেত্রেও উত্তম চরিত্র উত্তম আদর্শ চরিত্রবান একজন মানুষ আদর্শবান একজন মানুষ যদি না হয় সমাজ পরিবার রাষ্ট্র এবং সর্বক্ষেত্রে প্রশাসন রাজনীতি অর্থনীতি সমাজনীতি সকল ক্ষেত্রে যে আমাদের টুটি এবং অদপতন অনিবার্য আজকের এই সময়ে এই যুগে এই কালে এটা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই অতএব উত্তম উন্নত চরিত্র উত্তম আদর্শ আমাদের সকলেরই কাম্য সকলের প্রয়োজন আল্লাহ সুবাহ পৃথিবীতে যুগে যুগে অনেক নবী এবং রাসুলকে প্রেরণ করেছেন তারা সকলেই ছিলেন আমাদের জন্য উত্তম নমুনা উত্তম আদর্শ উত্তম চরিত্রবান ব্যক্তিত্ব আমরা যেহেতু আকারী জনাব মোহাম্মদ রসোল্লাহ সাল্লু আলহুয়াসাল্লামের উম্মত আমাদের জন্য আল্লাহ সুবাহান আমাদের প্রিয় রাসুল সম্পর্কে সাত করতেছেন আলা ওয়াই আলাহকিন রাসেল সম্পর্কে বলা হচ্ছে তিনি হচ্ছেন সবচেয়ে উন্নত শ্রেষ্ঠ আদর্শ অধিকারী চরিত্র অধিকারী অতএব তিনি যেই গুণ অর্জন করেছিলেন যদি এই গুণগুলো আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি অর্জন করতে পারি आम्रा एक आदर्शवान चरित्रबान व्यक्ति प्रमाणटुकुरा सक्षम होबल्लाखलाक चरित्रे निजे के सजिए तर मध्य प्रथम हपल्वा आल्ला भय निजे मध्य अर्जन करा দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বাদন্যতা মেহমানদারি দান সপকা খায়রাত তৃতীয় হচ্ছে ধৈর্য এবং গাম্ভীর্যতা ক্ষমা এটাও কিন্তু একটা উত্তম চরিত্র সাহসিকতা वरप्तता एट कम आदर्श मध्य एक आदर्श एनसाफ कायम एनसाफ प्रतिष्ठा दुनिया विमुखता लज्जा सरम सब लोकर सकते नैक्ट लोकर सी उठा बसा साथ चला फेरा करा বিনয়ী বিনয়ীরা করা বিনয়ী হয়ে চলা অপরবর্তী দয়া করা অঙ্গিকার পূর্ণ করা এই গুণগুনগুলো একজন মানুষ নিজেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আদর্শ মানুষ হিসাবে নিজেকে তৈরি করার জন্য কতগুলো আখ্লাতী এবং পরীক্ষিত আল্লাহ প্রদত্ত গুণ আমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারি তাহলে নিশ্চিন্তে আমরা দাবি করতে পারব যে আমরা এবং সল্লি সাল্লামের আখলাকে চিন্তা চেতনা মন মানসিকতা নিয়ে আমরা আমাদের জীবনকে আমাদের পরিবারকে আমাদের রাষ্ট্রকে সাজাতে পারবো গুঠাতে পারবো আল্লাহ আমাদেরকে তাও দান করুন আখলাকের প্রয়োজন কেন রাসুল সাল আলহাম করছেন আকমারুল মধ্যে পরিপূর্ণ মোমেন ওই ব্যক্তি যেই ব্যক্তি হল উত্তম আখলাকি মানুষ অনক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন ইননা مني مجلسা يوم القيامه احسنukum اخলাقا তোমাদের মধ্যে আমার খুবই প্রিয় আমার খুবই নিকটে কিয়ামতের দিন যে আসন প্রয়োজন বিশেষ করে আমরা যারা মুসলমান আমাদের জন্য আরো বেশি প্রয়োজন যেহেতু এটাও একটা রসুলের অনুসরণ রাসুলের আনুগত্যের প্রদর্শন আল্লাহ সুলান করছেন উত্তম আদর্শ রয়েছে উত্তম নমুনা রয়েছে যারা তোমাদের মধ্য থেকে আল্লাহকে কামনা করে আখরাত কামনা করে এবং বেশি বেশি করে করে অতএব আমরা যারা মুসলমান আমাদের জন্য সকলের আগে এই গুণগুলে গুলো নিতে হওয়া জরুরি আজকে আমাদের অনেককে বলতে শোনা যায় যে আমাদের থেকে আখলাকে গুনে চরিত্রে ইহুদি খ্রিস্টানরা এবং অমুসলিমরা অগ্রসর নাওজবিল্লাহ এমন কথা বলা যাবে না আসলে সারা পৃথিবীর সকল মানুষকে আখলাক শিখিয়েছে ইসলাম আখলাক শিখিয়েছেন মুসলমানেরা মুসলমানদের থেকে আদর্শগুলো তারা নিয়ে গিয়েছে অতএব আমাদের সেই হারানো গৌরব আমাদের সেই হারানো ঐতিহ্য ইসলামী আখলাক ইসলামী তাহাজিব তানাদ্দুন এবং রসুল শিখানো সেই তাকোয়া রসুল শিখানো সে বদন্যতা রসুলের শিখানে শিখানো সে গাম্যতা লজ্জা সরম হায়া এবং সব সাথে সঙ্গ দেওয়া বিনয় আখতিয়ার করা ক্ষমা করা এগুলো আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে এগুলো আমাদেরকে অবশ্যই এই হাসিল করতে হবে তখনই আমরা একজন আদর্শবাদী মানুষ আদর্শবাদী পরিবার আদর্শবাদী সমাজ আমাদেরকে দেখে অন্যরাও এগুলো এই অলংকার এই গুণগুলো এগুলো অর্জন করতে পারবেন আল্লাহ সব হানাহুয়ালা আমাদেরকে উত্তম তফিকদাতাচুর একটি হাদিস মধ্যে সাত করতেছেন দয়া মায়া সম্পর্কে লা লা লাহাম এটাও কিন্তু ইসলামের একটা বিশাল দিক যে দয়া করা অনুগ্রহ করা মায়া করা আজকের দিনে মানুষ দিন দিন কঠিন হইতেছে হয়ে যাচ্ছে মানুষের মধ্যে রূঢ়তা কঠোরতা মায়াবোধ আদর আসনে মমতা এগুলো কিন্তু একেবারে দূর হয়ে গেছে বলা চলে অথচ রসৌসাল আলাইসাল্লাম শুধু মানুষ নয় খালি পশু এদের উপরও কিন্তু রসুল বিস্তার করেছিল কোরআন এবং হাদিসের অনেকগুলো বর্ণনা তার প্রমাণ রয়েছে আমরা এই বেশি গুরুত্ব দিব আরো বেশি যত্নশীল হব তখনই আমরা রসুল্লাহি সাল আলহিউের গুণ এবং আমাদের আখলাখ সুন্দর হবে আমাদের জীবন সুন্দর হবে আমাদের পরিবার সুন্দর হবে আল্লাহ أما ذلك التوفيق دان قرون وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله